চতুর্থ খণ্ড প্রথম পরিচ্ছেদ বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রবৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দাদশী, নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাত আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন তিনি সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে বাঘ সিংহও আছে তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোনো জল খাওয়া যায় কোনো জলে পূজা করা যায় কোনো জলে নাওয়া যায় আবার কোনো জলে কেবল আচানো সোচানো হয় প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত কীরূপ শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদীরা বলে সো অহং ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পরব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তাঁর সন্তান আমি তার ভক্ত এই অভিমান খুব ভালো কলিযুগে ভক্তিযোগী ভালো ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয়বুদ্ধি থাকতে সো অহং হয় না ত্যাগীদের বিষয়বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাস ও অহং প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে শ্রীরামকৃষ্ণ তাঁর নামগুণো কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তাঁর নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নামগুণ কীর্তনে চলে যায় আবার দেখো মেঠোপুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তাঁর নামগুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাঁকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা বৈটকখানাবাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগু, জাগু জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর জেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল খাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপসম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণের নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনো শতরঞ্জ ও আসন পাতা আছে ঠাকুর এখনো ভাবাবিষ্ট। বিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি দিন ভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনব গায়ক আবার গান গাইিতেছেন জাগু জাগু জননী মূলাধারে নিদ্রাগত কত দিন গত হলো হল কুলকুণ্ডলিনী স্বার্য সাধনে চলমা মধ্যে পরম শিবযথা সহস্র দলপদ্মে করিষটক্র ভেদ মাগো ঘুচাও মনের খেদ চৈতন্যরূপিনী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট